আইসাহ রাত আনহা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন হিলাবের অনুরূপ অর্থাৎ উটনির দুধ ধনের পাত্রের অনুরূপ পাত্র চেয়ে নিতেন তারপর এক আঁচলা পানি নিয়ে প্রথমে মাথার ডান পাশ এবং পরে বাম পাশ ধুয়ে ফেলতেন ধোয়াতে মাথার মাঝখানে পানি ঢালতেন